जन्म्म तेषट्टी साले लंडने सीभिल सार्विस क्लार्क हिंदे क्या शुरू करें षोलो बचर ब প্রথম ছোট গল্প প্রকাশিত হয় আঠারোশো সালে তার বেশিরভাগ গল্পই হাসির গল্প হওয়া সত্ত্বেও মানুষ মনে রেখেছে তার ভয়ের গল্প দ মাংকিজ প প্রকাশিত হয় উনিশশো সালে দ্য লেডি অব দ্য বাজ নামক একটি গল্প সমগ্রতে আমাদের গল্পকে আমরা ইংল্যান্ড থেকে এনে ফেলেছি হলদিয়াতে আমাদের গল্পের প্রধান চরিত্র দত্ত পরিবার মিস্তর দত্ত অবসরপ্রাপ্ত তাঁর স্ত্রী মল্লিকা এবং তাদের বছর তেইশের ছেলে গৌরব ওরফে টুকাই আজ সন্ধ্যেবেলা বাবার ছেলে দাবা খেলছে মা বসে টিভি চ্যানেল পাল্টাচ্ছেন সবারই অপেক্ষা মল্লিকা দেবীর ভাই টুকাইয়ের মামা মেজর সুরেশ রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীর হয়ে এক বছর আফ্রিকাতে কাজ করার পর বাড়ি ফিরে আজ দিদির সঙ্গে দেখা করতে আসছেন মেজর সুরেশ রাতের খাবার খাবেন দিদির বাড়িতে। অমিতাভ বচ্চন নিজে টিভি থেকে বেরিয়ে এলেও ভালো লাগবে না ঝুপ করো তো তুমি বেচারা এক বছর ধরে আফ্রিকাতে কি ছাইপাস খাচ্ছিল কে জানে আহ ছাইপাস খাবে কেন আবার নিশ্চয় চুরি করেছিস করেছিস কোথাকার বিশ্বনাথন আনন্দ তুমি যে না চুরি করে তোমাকে হারানো যায় না না না বাবা কিন্তু আগের থেকে অনেক ভালো খেলছে এইভাবে চলতে থাকলে আমার সত্যি চাপ হবে মা কোথায় দিদি বা আদব বা মোলায় মেজর সুরেশ দাস পধার রে হ্যাঁ কি হচ্ছে এই তো দিদি দেখি প্রণামটা জামাই বাবু বাবা একেবারে কালো হয়ে গেছিস খুব রোদ না ওখানে আফ্রিকা বলে কথা হ্যাঁ খবরে দেখেই মনে হচ্ছিল একেবারে চোখ ঝলসানো রোদ তা অভিজ্ঞতা কি হলো বল সিংহ দেখলি নাকি বলো সিংহ নাকি আমরা সম্পূর্ণ হাতি নো সিংহ তবে হ্যাঁ একটা বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল বটে এই এই দাঁড়া দাঁড়া আমাকে ছাড়া গল্প হচ্ছে আহ। তোমার হাতের চা উ জিনিসটার জন্য আমি সিজ করতেও রাজি আছি হ্যাঁ তো যা বলছিলাম বিচিত্র ঘটনা আমরা তো বেসিক্যালি ওখানে সিজ করাতে গেছিলাম মানে সিভিল ওয়ার আটকাতে গেছিলাম তো রাজধানীতে মানে আমরা যেখানে ছিলাম সেখানে অবস্থা ঠিকঠাকই ছিল কিন্তু ওই আমাদের এখানে যেমন হয় আর কি মানে শহরের বাইরে বেরোলে তবে দেশের আসল অবস্থাটা বোঝা যায় তো রাজধানীর বাইরে যুদ্ধের জন্য ওখানেই হয়েছিল এত মারামারি কাটা কাটিসিকালি দুটো আলাদা ট্রাইব মানে উপজাতির মধ্যে ক্ষমতা দখলের লড়াই এর আগে খুব সুন্দরভাবে ভাবে করে সরকার গঠন করা হতো জোর করে ক্ষমতা দখল করার চেষ্টা করেন ব্যাস যুদ্ধ শুরু হ্যাঁ তার মধ্যে যুদ্ধের জন্য চাষবাসের ক্ষতি তার ফলে খরা সে অবস্থা তো যাই হোক বুয়াম্বা আমাদের কাছে খবর এলো যে বুয়াম্বাতে বড় একটা হামলা হতে চলেছে আমরা ছুটলাম আটকাতে পৌঁছে দেখি হয়ে গেছে। আমাদের পৌঁছানোর কয়েক ঘন্টা আগেই গ্রামের ওপর একটা রকেট অ্যাট্যাক হয়েছে টিভিতে তো দেখেছ নিশ্চয় ওই যে বড় বড় ট্রাকের ওপর বসানো থাকে না লঞ্চার ওই জিনিস বুয়াম্বা আবেশ বড় একটা গ্রাম আমরা পৌঁছে দেখি সে গ্রাম প্রায় নিশ্চিন্ন হয়ে গেছে লাল মাটি আর খড় দিয়ে তৈরি হয় কিন্তু সবকিছুর মাঝখানে একটা বাড়ি আশ্চর্য কোনো কোন ক্ষতি হয়নি গ্রামের একেবারে মাঝখানে একটা বাড়ি অক্ষত রয়ে গেছে বাড়ির সামনে হতভম্ব ভাবে বসে রয়েছে একটা লোক তার সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম যে তার পরিবারের সবাই এক প্রতিবেশীর বাড়িতে গেছিল কি একটা অনুষ্ঠানের জন্য প্রতিবেশীর বাড়িতে রকেট পড়ে কাজেই তারা আর কেউ বেঁচে নেই সে নিজে বাড়ি থেকে বের বেরোয়নি এবং গ্রামে আর সর্বত্র রকেট পড়লেও তার বাড়িতে রকেট পড়েনি গোটা গ্রামে সে একাই বেঁচে গেছে তবে আরো আশ্চর্য হচ্ছে তার বেঁচে যাওয়ার কারণ কি কারণ এই এইটা হলো কারণ বা এতো একদম সুটকি ওই মামির মতো এত ছোট এটা কি বাঁদর তা জানি না বাবা কিন্তু এর নাকি একটা বিশেষ ক্ষমতা আছে কি ক্ষমতা এই বাঁদরের পা যার কাছে আছে সে নাকি চাইতে আর এটা তুমি যা চাইবে তাই তোমায় দিয়ে দেবে সব কুসংস্কার তুই যে বললি যে এটার জন্য ওই লোকটা বেঁচে গেছে সেটা হচ্ছে একটা ডেঞ্জার ব্যাপার মানে বাঁদরের পা তুমি যা চাইবে তাই দেবে কিন্তু তার একটা মূল্য তোমাকে দিতে হবে মূল্য দিতে হবে মূল্য মানে আমি লোকটাকে জিজ্ঞেস করলাম গ্রামে সবাই মরে গেল তুমি বেঁচে গেলে কি করে পা ওদের ভাষায় মুসুঙ্গু মানে বিদেশি যেমন আমরা ফিরিঙ্গি বলি তেমন কিন্তু মাংখিস্প মানে কি সে হাতে ধরেই বসেছিল জিনিসটা আমি সঙ্গে তোমার বেঁচে যাওয়ার কি সম্পর্ক আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি এমন চেয়েছিলে যে তোমার গ্রামের এই অবস্থা হলো আই ওয়ানি ইজ মাই ফ্রেন্ডসি ওয়ান ইজ আই হ্যামলিভ নো ফ্যামিলি লেভ ভেবে দেখো ব্যাপারটা আরো জমি চেয়েছিল তো গ্রাম তো ফাঁকা সে তো চাইলে পুরো জমিটাই দখল করতে পারে কিন্তু এর জন্য তার গোটা পরিবার শেষ হয়ে গেল আমি তাকে জিজ্ঞেস করলাম এই জিনিসটা কি আমি নিতে পারি But if you take it, Muzungu, I warn you, do not keep it, throw it away, throw it in the river. Do not make a wish with it, Muzungu. For everything gives you, it will take something away. <laughs> hey, keep it, keep it, Muzungu. But the whole thing is good. What? এটা মানে তুমি এটা হাতে নিয়ে আলাদিনের প্রতি না প্রমাণ করে দেখাতে হবে তোমায় দাঁড়ো আমি কিছু একটা চাই আরে থাম এটা কিভাবে করে উঠে দাঁড়িয়ে ডান হাতে জিনিসটা নিয়ে হাতটা একদম সোজা করে সামনের দিকে ধরে চোখ বন্ধ করে পরিষ্কারভাবে বলতে হবে তুমি কি চাও ডান হাতে ধরে আর হাতটা কিরকম রকম হ্যাঁ হ্যাঁ ওই রকম হ্যাঁ এইবার বলো আচ্ছা আমি পাঁচ লক্ষ টাকা চাই গো ঠিক করে কতবার তোমাকে বলেছি মিস্ত্রি ডাকো এবার বোঝ কাজ ছাড়াতে এখন চারশো টাকা খরচ হবে দাঁড়াও আমি কাজগুলো সরিয়ে দিয়ে আসি এইটুকুই তোর খবরটা আমাকে দে ও হ্যাঁ কি খবর আমি চাকরি পেয়েছি কোথায় সেটা হচ্ছে আরো ভালো খবর বাড়ির একদম মানে ট্রেনিং তারপর দেখা যাক কি কাজ দেয় এই যে সবাই মিলে এবার খেতে বসো খাবার দিয়ে দিয়েছি চলো লুচি মাংস ডাকছে মামা বলছি ওটা আমি রাখবো পাটা? ঠিক আছে একটা ঘটনার সঙ্গে জড়িয়া যেত জিনিসটা তোমার চা তোমার কি শরীর খারাপ করছে নাকি না অফিস যাওয়ার আগে তোমাকে প্রণামটাও করতে পারলো না অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম জানো তো স্বপ্ন দেখলে কি দেখলে দেখলাম আমি আফ্রিকাতে একটা গ্রামের মধ্যে দাঁড়িয়ে আছি চতুর্দিকে কুঁড়ে ঘর কিন্তু ঘরগুলোতে কোনো মানুষ নেই কি যেন একটা হয়েছে খারাপ কিছু একটা যেটা গোটা গ্রামকে ফাঁকা করে দিয়েছে একদিকে দেখি একটা গরু মরে পড়ে আছে মাসি ভনভন করছে তারপর খেয়াল হলো গ্রামের একদম মাঝখানে যে কুঁড়ে ঘরটা তার ভেতরে কিরকম যেন একটা আলো জ্বলছে কিরকম অদ্ভুত সব শব্দ আসছে ভেতর থেকে তারপর দেখি কুড়ে ঘর থেকে বেরিয়ে এলো কে বেরিয়ে এলো মুখোশ গায়ে জন্তুর ছাল তারপর কুড়ে ঘর থেকে বেরিয়ে দেখি সে আমার দিকে এগিয়ে আসছে আমি আমি পালানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না আমার পা দুটোকে যেন মাটির সঙ্গে কে বেঁধে দিয়েছে ওজা আমার কাছাকাছি এসে হাত বাড়ালো যেন কাকে ডাকছে আমি ভাবলাম এগিয়ে গিয়ে সে ওঝার হাতটা ধরল তারপর ওঝা তাকে নিজের কুঁড়ে ঘরে নিয়ে গেল ওঝার সঙ্গে ছেলেটি যে আমি বুঝতে পারছিলাম না কারণ আমার দিকে তার পিঠ কিন্তু কথা আর আমি নাকি আজে বাজে গল্পে বিশ্বাস করি এই সব নষ্টের গোড়া হচ্ছে ওই নোংরা জিনিসটা ওই বাঁদরের পাটা ওটাকে আজ বিদায় করব আমি এই ফোন তোমার সামনে আছে একটু ধরো না হ্যালো কথা বলছেন হ্যাঁ কিন্তু আপনি এটা তো আমার ছেলের নম্বর স্যার আমি আপনার ছেলের অফিস থেকে ফোন করছি আমাদের আমাদের কারখানায় একটা একটা দুর্ঘটনা মানে তুমি কিছু বলছো না কেন কি হয়েছে গৌরবের মা হয়েছে আমরা দত্ত পরিবারের কাছে ফিরছি তাঁদের ছেলের শ্রাদ্ধের দিন রাতে কোনটা এটা হবে কি র কোম্পানির চিঠিয়ার সঙ্গে একটা চেক ক্ষতিপূরণ মল্লিকা মল্লিকা কি হচ্ছে না তুমি শান্ত হল্লিকা কি হয়েছে তোমার ওটা আমার চাই কোথায় ওঠা কোথায় ওটা সুরেশ তোমাকে বলেছিল বারণ করেছিল মল্লিকা ওই রূপকথার গল্পটা নিয়ে তুমি এখনো পড়ে রয়েছো দাও তো ওটা আমি রাও দাও আজকেই বিদায় করবো আমি ওটাই দাও খবরদার সুরেশ বলেছিল তিনটে জিনিস চাইতে পারি তার মানে আরো দুটো জিনিস বাকি আছে আমি আমার ছেলেকে ফেরত চাই ফেরত আমাদের ছেলে গেছে মল্লিকা তুমি কিভাবে বলেছিল ডান হাতে ধরে না হ্যাঁ হাত এই নাও মল্লিকা বলো বলো তুমি তোমার ছেলেকে তুমি ফেরত চাও বলো তুমি কি চাইছো তুমি জানো না মল্লিকা বলো বলছি ছেলে তুমি শুতে চলো সারাদিন অনেক খাটুনি গেছে শুতে চলো তুমি কিন্তু আরো দুটো এখনো বাকি যে আরো দুটো আবার কারেন্ট গেল নাকি হ্যাঁ তাই মনে হচ্ছে ঝড় উঠেছে মোমবাতি জালি জানলা গুলো সব বন্ধ হয়েছে কিনা দেখতে হবে কি আওয়াজ ওই তো কি ওই তো তোর যাই আওয়াজটা শুনলে না তাহ মল্লিকা ওটা ঝড়ের শব্দ ঝড়ের শব্দ মল্লিকা আমার টোকায় ফিরে এসেছে তুমি কি পাগল হয়ে গেছ মল্লিকা আমাদের ছেলে ফিরে এসেছে আমাকে দরজা খুলতে দাও মা আমাদের ছেলে মরে গেছে মলিকা মনে করো মল্লিকা মনে করো কি হয়েছিল দরজাটা খুলো না দোহাই তোমার টুকাইকে ভয় পাচ্ছো যাকে তুমি হাতে করে হাঁটতে শিখেছো কোথায় গেল আমি আমার ছেলেকে ফেরত চাই না ওকে দিয়ে যাও তুই দিয়ে যাও আমি চাই না সন্ডে সাসপেন্সে আজ শুনছিলেন দ মাংকি স্প অবলম্বনে তিন বর মূল রচনা উইলিয়াম ওয়াইমার্ক জেকভ মিসেস দত্তর ভূমিকায় ইন্দ্রাণী মিস্টার দত্তর চরিত্রে মীর গৌরব সোমক জনৈক আফ্রিকান গ্রামবাসীর চরিত্রে কিনা জোয়েল জনৈক অফিস ভূমিকায় অগ্নি গল্পের অনুবাদ নাট্যরূপ মেজর সুরেশ গল্পের সূত্রধার এবং পর্বপরিচালনায় আমিদীপ বিশেষ সহযোগিতায় অগ্নি এই পর্বের শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে শুভদ্বীপ সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী মির্চি নাইনটি এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ সুদান নিবাসী বর্তমানে যাদবপুর ইউনিভার্সিটির পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট কিনা জোয়েলকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য শেষ হল দ্য মাংকিজ প অবলম্বনে তিন বর আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে Sunday Suspense.